নবী সাল্লা আল্লাহ সালামের স্ত্রী আয়েশা রাজে আলাহতাল্নাতে বর্ণিত যে তার পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে মহিলারা এসে জড়ো হলো তারপর তার আত্মীয়রা ও ঘনিষ্ঠ মহিলারা ব্যতীত বাকি সবাই চলে গেলে তিনি ডেগে তালিবানা অর্থাৎ আটা মধু ইত্যাদি দিয়ে তৈরি খাবার পাক করতে বললেন তা পাকানো হলো এরপর শারিদ অর্থাৎ গোষ্ঠের মধ্যে রুটির টুকরা দিয়ে তৈরি খাবার প্রস্তুত করা হলো এবং তাতে তালিবানা ঢালা হলো তিনি বললেন তোমরা এ থেকে খাও কারণ আমি রসল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে তালিবানা রুগ্ন ব্যক্তির হৃদয় প্রশান্তি আনে এবং শোক দুঃখ কিছুটা দূর হয়